بسم الله الرحمن الرحيم يا ذاكر الاصحابكم متادبا واعرف عظيما منازلا اصحابهم صفوه رفيع بسم الله وكفى والسلام على عباد الذين اصطفى اللهم وكفى وسلاما على عباد الذين الرحيم ذلك بأنهم لا يصيبهم زماء ولا مخوصة في سبيل الله ولا يطعون موت أن يغيظوا الكفار ولا ينالون من عدو بالنيلا إلا كتب لهم به همان وصالح عبادات الله رب العالمين دنيا المدهام رعي الله رب العالمين العبادة الجنة তারও আগে ফেরেস্তারা আল্লাপাকের আবাদতের মধ্যেই লিপ্ত ছিলেন এবং আল্লাপের তারা ভাবে খুব উন্নত ভাবে আদায় করতেছিলেন তারপরে আল্লাহ তাদের এতটুকু যথেষ্ট মনে না করে আবার মানুষদেরকে আবাদতের জন্য বানিয়েছে মানুষের আবাদতের মধ্যে আর ফেরেস তাদের মধ্যে মৌলিক একটা পার্থক্য হল ফেরস্তাদের আবাদতের মধ্যে কোনো কষ্ট নেই কষ্টের দরুন এই জন্য বন্দদেরকে মোকাল্লাফ বলা হয় মোকাল্লাফ অর্থ হয়েছে যারে কি দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে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 সেগুলো দিয়ে আইজামাল আজরি পুরস্কারের বিশালতা আল কদরি আইজামিল বিপদের বিশালতা পরিমাপ অনুযায়ী বিপদ পুরস্কারটা তত কি মোটামুটি সবসময় জেহাদের এবাদত কিসের এবাদত্তা জেহাদের ইবাদত্তা কেতালের এবাদত্তা এই জন্য কোরআন শুরুতে আল্লাহ রুবুল আলমিন বলছেন যে কুতিবা আলী কুমুর কেতাল তোমাদের জন্য ফরজ করা হয়েছে যদি অপসন্দ করছো এটা তোমাদের জন্য কি এ থেকে বিরত থাকা এটা তোমরা পছন্দ করো সেটা কষ্ট কম কিন্তু এটা তোমাদের জন্য কি যারিম আল্লাহ আলিমের মুফিক হবে সে কি আর এটা কষ্ট কর অপছন্দনীয় এই কারণে এটার থেকে দূরে থাকা যে ব্যক্তি কল্যাণ কর মনে করবে তার এলিমের কি বিপরীত রিজবানুল্লাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অংশ সবচেয়ে কিসের ভিত্তিতে তাদের আমলের ভিত্তিতে মানুষের এই শ্রেষ্ঠত্ব এটা নির্ধারণ হয় কিসের ভিত্তিতে এটা কোনো আলহাম বলছেন মান বাপা বিহি আমল আই বিহি যার আমল তাকে পিছনে ফেলে রাখবে তার বংশ তাকে আগায়া নিবে না আমলে পিছায় রাখলে বংশ কি করবে না কি স্তর। মনে হয় বদামল যদি করে সে বদ আমল হিসেবে জান্নামের বেশি নিচু স্তরে কি করবে সে থাকবে নেকামলটা জান্নাতের উঁচু মর্যাদা দ্বারা পাবে নেক আমলের পরিমাপ অনুযায়ী আমিল্ধারণের উপর যেটা যত বেশি কঠিন যেটার মধ্যে যে হবে। সেটার মর্যাদা কি হবে তত বেশি হবে সার্বিকভাবে আবাদত মধ্যে সবচেয়ে কঠিন আবাদত জেহাদের আবাদত এই জন্য উন্মতের প্রথম অংশ তারা শ্রেষ্ঠ হয়েছেন কোন আমলের দ্বারা অংশগ্রহণ করেন এরপরে রসুল সাম বলছেন হাইরুল করুন যে আমার সময়টা হলো সর্বশ্রেষ্ঠ সময় এরপরে সময়টা তার সাথে সংশ্লিষ্ট শ্রেষ্ঠ এরপরে এরপরের শ্রেষ্ঠ এমন না যেই তিন যুগের ব্যাপারে শ্রেষ্ঠত্বের কি দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন অর্থাৎ সেই যুগে যে কাজগুলো স্বাভাবিকভাবে কি হবে সবার মধ্যে গৃহীত হবে সবাই যেটাকে অবলম্বন করে থাকবে সেটা কি হবে অন্যতের শরীয়তের শ্রেষ্ঠ আমল এবং শরীয়তের গ্রহণযোগ্য আমল হিসেবে কি হবে গণ্য ওই তিন যুগের মধ্যে যে আমল ব্যাপক প্রচলন থাকবে সেই আমল গুলি আল্লাহের কাছে গ্রহণযোগ্য হবে এমন নেই গ্যারান্টি নেই যেই যুগগুলোর ব্যাপক প্রচলিত আমলগুলো গুলো আল্লাহর কাছে মকবুল হিসেবে গ্যারান্টি প্রাপ্ত সেই যুগ কোনটা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 আরেকজনকে জিজ্ঞাসা করি আমি মসজিদ প্রতিষ্ঠানের মতামে এই প্রশ্নগুলি না আপনার ব্যস্ততা আপনার ব্যস্ততা কিসের মধ্যে সে ব্যস্ততা কি আখ্যায়িতা করবে এই ধরনের কোন একটা কাজ না আচ্ছা স্বাভাবিক যুগের দিকে ফিরে যান তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি করেন আপনারা কি করেন আরে খানা খায় বাথরুমে যায় গোসল করে ঘুমায় পরিবার পরিজনের খবরাখবর নেয় এটা তো সবাই করে বুঝে আসে যে ধরেন নিজের জীবনের কাজ বানায় রাখছে আপনি একজন হজুরে দেখছেন যে ইমাম সাহেব তারা দেখছেন যে বাথরুম টাইট আছে আপনারা যদি জিজ্ঞাসা করে এই ইমাম সাহেব কি করে আপনি কি বলবেন যে বাথরুমে যা ব্যস্ততা কাজ দা কি করে ঠিক সাহাবাহিকার অন্যান্য কাজগুলি করছেন হাদিসের চর্চা করছেন ফেকার চর্চা করছেন কেরাতের চর্চা করছেন হেফের চর্চা হয়েছে মাসাল কি চর্চা হয়েছে কি পরিমান এটা জীবনের ব্যস্ততার আহমবাবে সাহাবাই কালামের ক্ষেত্র এটা ছিল এক দুজন ছিলেন সাহাবাই কালামের জীবনের ব্যস্ততা ছিল কোন বিষয়টা বিপ সে সময় ফরজে আইন ছিল না ফরজে কি ফাইয়া কি ছিল কি ফাইয়া হত স্বামীর ভাষায় মুসলমান নিজ দেশে নিরাপদ মুসলমানদের কাউকে কাফেররা বন্দি করে নিয়ে যাচ্ছে এই সংবাদা দখল করে ফেলছে এই সংবাদও নেই এমন সংবাদ নাই কাফেররা নিজ দেশে আপন আলোতে নিজ নিজ কাজ কারবার নিয়ে ব্যস্ত মুসলমানরা নিজ দেশে নিরাপদ এই অবস্থায় মুসলমান খলিফার উপর ফরজ হইল কারণ তারা হল আল্লাহর শত্রু তাদের অবস্থানের কারণে সাধারণ জনগণ গুলি পৃথিবীর মানুষগুলি ঝান্নামি হইয়া হয়ে কি হইতেছে মরতেছে আর ওদেরকে জান্নাতের পথে আন্দোলনের ব্যবস্থা তাদের উপর কি করা আধিপত্য বিস্তার করা তাদের উপর আধিপত্য বিস্তার করে ফেলে তাদের তাদের সাধারণ নিয়মীত যখন আল্লাহর সাহায্যে আসবে আর বিজয়ী হবে লোকজন দেখবেন যে আল্লাহ দিনের ভিতরে প্রবেশ করতেছে দলে দলে দলে দলে মানুষগুলি আর আল্লাহ সাহায্য আসবে বন্দা যদি বেশি করে। সাহায্য করে তখন সুরংর আর আল্লাহ বন্দারে সাহায্য করবেন আল্লাহ বন্দা যদি আল্লাহ রেখে করে সাহায্য করে যে আমি লোহা নাজন করেছি আমাকে কে সাহায্য করো এই বিষয়টা পরীক্ষা করার জন্য আল্লাহকে সাহায্য করার জন্য কোন বিষয়টার ঘোষণা দিচ্ছেন লোহা লোহা বলতে কি লোহা বলতে কি এর মাধ্যমে যদি আল্লাহ সাহায্য করা হয় আল্লাহর সাহায্য আসবে আর আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে আর বিজয় আসলে আবুগুলো বুঝাইছেন আবুনাথ যাররা বুঝাইছেন এত বড় বড় ব্যক্তিরা বোঝানোর পরেও বারো তেরো বছর পরেও যে মানুষগুলি মুসলমান হইন না এটিও মুসলমান যেটি মুসলমান হওয়ার ছিলাম আবু দেহেল আমি মক্কার সাধারণ লোকগুলি কি দিল মহর মারা না পরবর্তীতে ইসলামের বড় বড় সৈনিক তারা এই যোগ্যতাওয়ালা মানুষ গুলিও তাদের যোগ্যতা ফুটে নেই ইসলাম কব তারা যতক্ষণ কিনে আসছে বিজয় না বিজয় আসার পরে কি রসম বুঝাই ফুটাইতে পারছেন কি এর মাধ্যমে ফোটে ফুটছে বিজয়ের মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলি যে এই ঝান দিকে যাইতেছে এটার ব্যাপারে আমাদের কোন দায় দায়িত্ব নাই। যে তোমাদের দায়িত্ব মনকার তোমরা আমারুফ করো কি করো না মনকার করো তোমাদের কাজ কি চাকরি ব্যবসা মাদেশ কি। তোমরা হইলে মানুষ এই জন্য শ্রেষ্ঠ মানুষ মানুষ জুলি তোমরা গলার মধ্যে শিকল দিয়া নিয়ে আসো হলু ফিলিস অথবা তারা ইসলামের ভিতরে কি করে প্রবেশ করে তোমাদের শ্রেষ্ঠত্ব টা তোমাদের কল্যাণটা তোমাদের উপকারিতাটা মানুষের কোন অবস্থায় গিয়ে তাদেরকে তাদেরকে নিহত হয় আর কিছু বন্দী হয় আর কিছু এলাকায় তোমাদের উপর যায় অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় বিজয় কি যায় প্রতিষ্ঠিত হয়ে যায় যে বিজয় বিজয় প্রতিষ্ঠিত হইলে সাধারণ লোকগুলি দলে দলে যারা বন্দী হয়ে আসে তারপরে কি হয় আর যেগুলি মারা গেছে এই গুটিকে এক মানুষ যুদ্ধ না করলো এমনিও কিছুদিন পরে কি হয়েছে মরত না মরত না যখন তারা আরো কিছুদিন ব্যাচে মরত স্বাভাবিকভাবে মনে করা হয় যে আরো কিছুদিন দুনিয়ার থেকে কুকুরি কইরা যাইতে পারলে যাহার নামে গিয়ে ঢুকলে শাস্তি রে কি কম পাইতো না আরো বেশি পাইতো এমন মেরাজানের দ্বারা শাস্তি রাখুন কম পাইলো না কেমনি কম পাইছি বদামল ধরুন কিছু কম করার সুযোগ পাইছে তাহলে স্বাস্থ্যটা একটু কি পাইলো কম পাইলো তার জন্য কি কল্যাণ তাই কাণে কষ্ট একটু কম গেল আর যেটা তারা দুনিয়ার মধ্যে রয়েছে এদের জন্য কল্যাণ হয়েছে ইসলামের সৌন্দর্যের ভিতরে বন্দীগুলির জন্য কল্যাণ হচ্ছে পরবর্তী প্রভাব দীক্ষা সত্যি দীক্ষা সৌর্যবৃদ্ধি রসানা কামিয়াবির কালিমা কোনটা ইফলি হাম কামিয়াবা সফল কাম হইবা কি আর কিলাম না আমার নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে আমি কিতাল করতে থাকবো ইল্লাল লাইল্লাহ মানুষে গ্রহণ করা পর্যন্ত যতক্ষণ লাল্লাহ গ্রহণ না করবো ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কি চলবে শিকার বুঝাচ্ছে তাহলে রসুলসাম কিনা রসুলের রহমতটা মানুষের উপর বিকশিত হবে মানুষের উপর বাস্তবায়িত হবে মানুষের সফলতার বিষয়টা ধরলেই তো লাল্লাহ ধরলেই তো আর রসুলসামকে নির্দেশ দেওয়া হয়েছে লাইলহিল্লা মানুষদেরকে ধরানোর জন্য কে মাধ্যমে কে মাধ্যমে মাধ্যমে দই রা না যে মুসলমান না যে তোদের সত্যি করাম রসুল না যদি অধীনতা স্বীকার করে নাও তোমরা দিলে তোমাদের ধর্মকর্ম নিয়ে স্বাধীন ভাবে তোমরা কি করতে পারবা চলতে পারবা তোমাদেরকে জোর করে কি করে আমাদের মুসলমান মনে হয় মুসলমান বানানো না হাদ এবং সত্য দিন সহ সব দিনের উপরে দেবে কি করার জন্য বিজয়ী করার জন্য তাদের মতো শুধু নিজে নিজে কিছু পালন করার জন্য পাঠাইছে না বিজয়ী করার জন্য পাঠাইছে রসগোয়বুকে বেঁচেছিলেন তবুকে গাউনের পথে না সাথে মরু বমি দিয়ে ঘুরছেন না ঘুরেন নাই হাটা উঠে সাথে মরুভূমির মধ্যে বিচরণ করা এই পাহাড়ে কন্দরে সুটা করা এটা বেশি জটিলতার কাজ না মসজিদের মধ্যে বৈশাখ করা মসজিদের মধ্যে বৈশাখ করা মসজিদের নবীতে আল্লাহর কাছে কেমন ঘোরাফেরা বুঝলো তার কাছে তারা শুনছেন কি পারতেন না মধ্যে তো বেশি থেকে করতেন অবশ্যই না কিরেন অবশ্যই করতেন না পারতেন না কোনটা কি দেখতে এটা ঘোরাঘাড়ি দেখা গেছে কিন্তু এটা ঘোরা গাড়ি না এটা আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর কাছে নিয়ে কোনটা ওই শরীরে থাকাটা না এই ঘোরাগাড়িটা সাহবাহত হয়েছেন কোনটা দিয়া ওই মস্তিজ হারের মধ্যে মস্তিজর মধ্যে দিয়া থাকা সেখানে সারাদিন পেশা থাকা দিয়া নাকি দিয়া রহমতুল্লমী হইসেন রসুল যে সফলতার জিনিসটা মানুষদেরকে দান করছেন সফলতার জিনিসটা যে সবাই কি করছেন রসুল কিসের মাধ্যমে ক্রিকালের নিজে বলছেন আমাদের নির্দেশ দেওয়া হয়েছে রহমাতুল্ল আলমিন আলহামীন বলছেন সে আল্লাহ নির্দেশ দিছেন যে দুর্গাকে কি করো তেতাল মাকা মান মাফাকা দিনটাতে বিজয়ী করতে হইলে কাফের দিয়ে সত্যিটা শেষ করতে হইলে মিতাল ছাড়া কোনো কি নাই ব্যবস্থা আল্লাপাক দেন নেই আল্লাহাক কি করেন বলতে আল্লাপাক কি করেন নেই নেই এই জন্য নাই আল্লাহ স্পষ্ট বলেছেন কাফের শক্তি শেষ করতে হলে দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে হলে আপনি কি করেন কতি করের শক্তি কিনা হবে শেষ না হবে কোন দিন উকুল লোহ আর দিন জন্য হয় না কাফের শক্তি যে পরিমাণ বিদ্যমান থাকবে সেই পরিমাণ দিন হবে না নিরাপদ হবে না একদিন না একদিন সে শক্তি নিয়ে কি করার অবকাশ আছে অবকাশ এই জন্য তার মাঝে মাঝে ধরো কি করা দেওয়া এই জন্য কেতালটা চলবে ইসালে চেমাশার আগ পর্যন্ত ইতালে চেমাশার আসে গেলে একটা কাপের কি করবে না থাকবেন সে সময় বিধান হবে ইমাল ইসলাম ও ইমাস হয়তো মুসলমান হবে অন্য তরবাড়ির সময় এই বিধানটা হবে যে সেই সময় রাগ পর্যন্ত আমার তরবারি দিয়ে কি করা হয়েছে হয়েছে তাহলে ওই তরবারির বিধানটা এখন আছে না নাই কথা বলবেন এখন রক্ত না এখন রক্ত কি না এই আঘাতটাকে অপসারণের জন্য মজলুমিনের জন্য আল্লাহ রব্বাল আলমিন কে নির্দেশ দিচ্ছেন মুসলমানরা বাড়ি ঘর সারা হয়ে আছে না নাই এই বাড়ি সারা যদি হয়ে যায় তার প্রতিষ্ঠার জন্য কুরআন ই কারীনের ব্যবস্থা দাও সে কি ইতিকার অমালনা আল্লাহ মুকাতিলা ফি সবিলিল্লাহি ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনায়িনা এই যে মুযলম ও শহীদরা চিৎকার করতেছে অমালকুম লা তুকাতিলুনা ফি সবিলিল্লাহ এই শহীদদের রক্ষার জন্য তোমরা কেন কিতাল করছ এমন আল্লাহ পক্ষ থেকে কি শহীদদের প্রতিষ্ঠা করছে কিসের মাধ্যমে ব্যাপক ভাবে ওনারা যে বাড়ি থেকে চলে যাইতেন, তিন মাস পরে আসতেন তিরিশ বছর পরে আসতেন স্বাভাবিকভাবে আসতেন তিন মাস পরে চার মাস পরে আল্লা রাস্তার থেকে হাচ আল্লাহ রাস্তার থেকে সারা দুনিয়ার সব রাস্তা তো আল্লাহ বাজারে যেটা জান্তা এই বাজারের রাস্তার থেকে আসছে কোন ঘাত থেকে হাচাল আল্লাহ রাস্তা মানে কি দিনের সহ বুঝ ছিল না সহি ছিল না সহিটা পাইছিল সে অনুযায়ী তাদের আমল ছিল না এর বিপরীতে আমল ছিল সহি আমল যেটা ছিল সে আমলটা কোন আমল ছিল কোনটা ছিল স্বাভাবিকভাবে এটা দিয়া কি তাদের শ্রেষ্ঠত্বের মাকামায় নেই এখন আমাদেরই অবস্থা এমন হইলো কেন যে আমরা এটারে নিজেদের সানের খেলাফ মনে করি শ্রেষ্ঠত্বের বিপরীত মনে করি এটাই সঠিক বোঝা সাহাবাহি কারণ এই আমলের উপর হইতে ছিলেন না অন্য কোন আমলের উপর জরুরত পরিমাণ অন্য আমল গুলো তারা কি করছেন আদায় করছেন ছিলেন ফকি তাদের মধ্যে ছিলেন আমাদের যে ফকি মুফতি মুজ তাহ তার ফাঁকা বেশি না একজন সাহাবীর ফাঁকা বেশি সাহাবির ফাঁকা বেশি কেউ দিক দিয়া দিনের বোঝ বেশি ছিল দিনের এলেম আমাদের কোনো পণ্ডিতের বেশি না সাহবাইখানের বিষয় বেশি অনুযায়ী তাদের আমলটাকেছিল মা দিনুল আইলমে ছিলেন আমা কুহম আইলমান ছিলেন তাদের এরপরও এই তাদের এই ফাঁকা হাত তাদের এলেম সহ তাদের কাজ ডাকি ছিল কেতাল ছিল না অন্য কোন কাজের মূল কাজ বানাইছিলেন আমরা যে ভিন্ন কাজগুলো মূল কাজ বানায় ফেলছি স্বাভাবিকের মের তরিকায় রয়েছি আমরা যদুর ভিন্নতার মধ্যে গেছি ও দূর স্বাভাবিকের থেকে দূরে হয়ে গেছি জাহেরি ভাবে এই কাজ ডালের মধ্যে যদি দেখা যায় রাস্তা দিয়ে ঘুরতেছে এখন যদি এই কাজ করতে গিয়ে রিক্সা চালায় কেউ জুতা বলতে সাহস হবে না একজনে মসজিদে কোরআন তেল করতেছে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি আর একজনে যেহাদের মাঠের মধ্যে গিয়ে জুতা সিলাইতেছে যেহাদের উদ্দেশ্যে যেহাদের কাজের সহায়তা হিসাবে যেহাদের কাজের এটার জন্য প্রয়োজন পড়বে এই হিসাবে কি করতেছে জুতা সিলাইতেছে একটা কাপের মসিকের জুতা মসজিদে কি আপনাদের একটা মেশাল আমি দেয় যেটা আপনারা বিশ্বাস করেন যে একজন হালের সাজেখানে কি করে কোরআন শরীফের অক্ষর কোরআন শরীফের শব্দ কোরআন শরীফের বাক্য গুলি হালের ছাত্রারে আপনি বলেন সেদিনের বড় কাজ করতেছে না একদম এলাকায় গিয়েছে ইকবালের কোন মুফতি সব দুই চব্বিশ ঘন্টা আট ঘন্টা ওই আর শের কয় আর ইকবালের শের কয় আর এই লোকের সরাসরি কালাম কর এই লোকের সরাসরি তার জিদা দিয়ে উচ্চারণ করে কার কালাম আল্লাহ আল্লাহর কালাম কিন্তু দিনের বেশি সেদমতনাম দাম দিতেছে দিনের বেশি শ্রেষ্ঠতাম করতেছে দিনের মধ্যে মর্যাদাপূর্ণ বেশি মনে করেন কারে হ্যাঁ ইকালের কুলিয়াতে ইকবাল শিখতেছে কি করতেছে আছে। যুক্তি শিখতেছে আছে ওইগুলি করতেছে তাহলে মর্যাদা বাণী মর্যাদাপূর্ণ কে বেশি কিভাবে তার বাদ নাই কিন্তু উদ্দেশ্যের কি কাছাকাছি বেশি তাই না এই হিসাবে আল্লাপাকে দিন প্রতিষ্ঠার জন্য বদিনী দূর হওয়ার জন্য আল্লাপা ঘোষণা করে দিয়েছেন কোন কাজটাকে আপনি কইবেন হ্যাঁ জুতা শিলানি রে কোরতলাপে হজলত দিয়ে গেছে কাকার গেছে কেন এটা যদি কুকুরে তাহলে কি করছেন আপনি এই ধারণা করে ইদিকোন রাসুলুল্লাহ তলা কইছে এই যে তোমরা যে কি করছো এই যে যুদ্ধে বের হওয়ার পরে জালিকা বিয়ন্নহুম লা ইউসিবুম জামা ওয়ালা নসতবুম ওয়ালা মাখমাসাতিন ফী সাবিলিল্লাহি ওয়ালা ইয়াতাউনা মাউফিয়্যান ইয়াগীযুল কুফারা ওয়ালা ইয়ানালুনা মিন আযাবিন নাইলাম ইল্লা কুতিবাল লাহুম বি ক্ষেত্রে আঘাত করছো কাছো এই মারামারি করছো লেখা হয়েছে আর ওই তিনজন লোক তোমাদের সাথে কি করে নাই যায় না যায় কি করছে তারা টিভি দেখছে মসজিদে নবীর মসজিদে নবীর আমল গুলি কি রাখছে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 কিছু লোক যারা নিজেদের আগে কিছু নাকাম ছিল আর নগদ কিছু কি করছে কি যুদ্ধে না গিয়া অন্যান্য নাকামের মধ্যে লেগে থাকা বুঝাচ্ছে এটা একটা শৈতানের ধোকা শৈতানের সামানু গুণা করাইতে যখন পারে তখন ন্যাক কামের মধ্যে যেটা নকল এটার মধ্যে লাগাইতে থেকে যখন ইড না পারে তখন খরচের মধ্যে গুরুত্বপূর্ণ বেশি ইডালে ফিরে কম গুরুত্বপূর্ণ এই ব্যবসায় কি করে ফেলে রাখে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কালটা হাদিতে রস নিস কাশতি দিয়া জাহাজ দিয়া কি দিয়া জাহাজ দিয়া জাহাজের মিট তালা দিয়া একদল লুকে ছিদ্র করে ফেলতেছে কাপের মোশাক পৃথিবীর জাহাজ দ্বারে সিদ্ধ করে ফেলতেছে আল্লাহ রাজা বাউন্ড লেগে ইংলিশের দোষর হইয়া আল্লাহ রাজা বানানো লেগে সমাজের কাজ থেকে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি হওয়া এ দিয়েছে সমাজের নৌকাটা রেখি করুন ছিদ্র করুন আর এটার কারণে হাদিস মধ্যে আসছে যে প্রকাশ্যে যদি নাফরমানি হয় আর যদি বাধা না দেয় সবাই রে আল্লাহ ব্যাপক আজকে ধ্বংস করে হয়তো তারা ফিরাইবো জাহাজ ছিদ্র করার থেকে আর নাহলে এই জায়গা ছেড়ে দিয়ে সে করবে এই জাহাজ ছেড়ে দিয়ে চলে যাবে এই জাহাজের ভিতরে থেকিয়া জাহাজের মধ্যে খানা পাকাবে জাহাজের রং লাগাবে লাইট ফিট করবে সাঁতার শিখাইবাদের মানুষগুলি লাইটের উন্নত লাইটের সুবিধা ভোগ করুক চায় নাকি তারা চায় নাকি তারা উন্নত ধরনের কি করো বিনোদনে এখানে থাকো। বিছানা বিছানা বিছানা টিছানার মধ্যে চায় সাঁতার না পারলে কি বাস্তারবো তারপরে পানি যদি কিছু না সে জাহাজ ডুবে যাবো না তাড়াতাড়ি সে তারা জাহাজ ডুবাটা একটু কি হবে চেষ্টা শে সাই করতে এই চেষ্টা এক ক্ষেত্রে ডুবতে পারো আর শয়তানে হাসতে পারে এইগুলি গুলি দিয়ে কোনো কাজ হলো না তো দিনের ক্ষেত্রে সাময়িক স্টপ দিয়ে কি করছে এটা ফিরানোর জন্য ইমানের পরে আক্রমণকারী শত্রুর প্রতিহত করার চেয়ে বড় ফরজ আর কোনো দেয় না এমন কি কি না নামাজ রস ভাই আজ নাকি দেখছে যে ওরা পার হইয়াশা পড়বে খন্দ নামাজে লিপ্ত হয়ে গেলে ওরা খন্ড কি হয়ে যাবে পার হইয়া যাবে চূড়ান্ত একটা চরম পর্যায়ে চলে গেছে তখন রসুলকে ফিরায় রাখার বাদে গুরুত্ব দিছে নামাজ বোখারের মধ্যে স্পষ্ট আসছে এটা কি রসুল ভুল করছে কথা বলবেন যে রসুল আল্লাহর উপর ভরসা নাই বাসের নাম লিখতো কি আল্লাহ তুমি তোমার নামাজ আল্লাহ আক্রমণ করে শেষ করে দিত আমাদের বুঝাতো না দুনিয়া দারুল আসবাব প্রত্যেকটা কাজের জন্য যত যত আসবাব অবলম্বন করা কি ফরজ কাজটা যদি ফরজ হয় এটা আসবাব অবলম্বন করা কি ফরজ শত্রু এর প্রতি একটা ফরজ কিমানের পরে ফোত লিখছে আগে ফরজর আগে ফরজ বলেন তখন এটা রক্ত চলতেছে এটা না থাকলে কি করবে না থাকবে না বুঝাচ্ছে এখন বর্তমানে যে আমরা হালতে আছি ফরজ হয়ে আছে না ফরজে আমের রক্ত হইলো যেমন একটা হালত হয়ে যাওয়া যে হালতে রসোসাম সবারই নিয়ে কি করছেন গেছে এখন এমন হালত হয়ে যাওয়ার পরে কেউ যদি নিয়ে বের না হয় কেউ ডাক না দেয় তারপরেও সবার উপর বের হওয়া যায় ফরজ হয়ে রক্ত হইলে মসজিদে নবীতে কেই তো আজান হয়তো সবাই গিয়ে জমা থেকে শরীরে এখন যদি কোন এলাকায় নামাজের রক্ত হয়েছে কিন্তু আজান হয়নি আজান কি করে নাই হয় লোকদের উপর নামাজ পড়া ফরজান হাইয়া আল্লাহ সালাহ কি করে নাই কেউ বলে নাই না বললে নামাজের মধ্যে শরীর হওয়া কি ফরজ হ্যাঁ এখন নামাজ সেই গুনবো কেউ ডাকবে নাই তো রহমতুল্লাহ করছেন সবাই নিয়ে কি করছেন বেড়ে গেছেন ওই অবস্থাটা কি সৃষ্টি হওয়া এটা হয়েছে কি নফিরা তখন প্রত্যেকের কিল্লা ফিল তাল করো নিজের সারা করেনা বৈধ করতে পারে কি দাও ডাক দেওয়া অন্যরা ডাক দিয়ে আসলে আসব না আসলে তুমি কি করতে হবে বের হয়ে যাইতে হবে এইটা ভরস থাকে আমাদের উপর হয়ে আসে না এখন তোমার যে অবস্থায় তুমি কি হয়ে যেতে হবে হয়ে যেতে হবে এখন যদি অন্য কোন সুরত দা সুরতের পূজা করতে থাকি আমরা আল্লাহ এই টাকা বাদ দিয়া এটা সহি মহিলা আমাদের সহি আলম কি আল্লাহাক এই মুহূর্তে আমার থেকে কি কাজটা চান এই জিনিসটা জানার নাম এটার নাম কি আল্লাহাক আমার থেকে কি কাজটা চান কোনটা জানা এটার নাম বললো কি অনুযায়ী আমল করা হয়েছে কি কোন কিছু জানার নাম না যে আল এমটা সহি হবে দিনের এটার মধ্যে ফজিলত আর সহিমের যেটার উপর আমল হবে এটারত যে এলেমের উপর হবে না এই যে এলেমের উপর কি হবে না আমল হবে না এটা সদ্যাতন লাকাও আলাইকা এটা তোমার বিরুদ্ধে সাক্ষী হবে এই সমস্ত এলেমালাদের উপর আল্লাহর লানত আর কাদের ল ان الذين يكتمون ما انزلنا من البينات والهدى من بعد ما بينناه للناس في الكتاب اولئك يلعنهم الله ويلعنهم لعن هي এলম দরজানো কি উপকারের বস্তু হইছে না লানাতের বস্তু হইছে লানাতের বস্তু তার পক্ষ হইছে না দিক পক্ষ হইছে আমরা কোন পথে আছি তহে তাই না কিন্তু কোন এলেমের খুঁজিল যেমন কি হয় আমার ঘর সাহবাহিক আমার লোয়ালা এলেমল আসেন কোন এলেমল সময়ে আর ফর্দে আইনের সময় যার এলেম এ তারা কিতালের দিকে কি করে না নিয়ে আসে না বরং এটার বিপরীতে পরিচালনা করে রসুন যেখানে উৎসাহিত করছেন আল্লাহ দিয়েছেন জাহালওয়ালা জাহাল জাহালা যে হয় যাহ কি হয় ধীরে ধীরে এলেমালা হয়ে যায় যে জাহেল সে কে যায় যে আমার কি নাই জানা নাই তাহলে তারা কি বলা যেত জাহেল এই লোকটাতে যদি জানাই দেওয়া হয়তো যে আল্লাহ বলছেন যে কিতাল ভালো সেদিন থেকে সে কি বলার দিলে কিতাল ভালো সঙ্গে দিলে সেদিন থেকে সে গেছে কিন্তু লহম আজহানুল্লাহ মাওনা এমন কান শুনছে যে কান দিয়া তার শ্রবণ বলা যায় না হ্যাঁ কিতাল খারাপ কান দিয়ে শুনছে তারপরে ওকে কিতাল কি খারাপ এই যে কেটালে খারাপ বলে এদের প্রতি মারাত্মক জানার চেয়ে খারাপ হয়ে গেছে জানার কোন গুণা নাই তো কি আছে গুণ আছে এই অবস্থা হয়ে গেছে কারণ সে এদের দিকে ফিরে আসতে বিপরীতটা জানেছে যাহেলে জানেই না আরে যা এ কি করে বিপরীতটা জানে যোগ্যতাই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যোগ্যতাই নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে এই দুরবস্থা থেকে কি করেন হেফাজত করেন আমাদেরকে আশ্রয় দান করেন রিজানুল্লাহ আলহিমের সহিদিনের ফাহাম সহিম ওনাদেরকে কোন কাজের মধ্যে সারাদা জীবন ব্যস্ত রাখার প্রতি উদ্বুদ্ধ করছে কাজের মধ্যে এই মানে কি অর্ডার মানুষদের মধ্যে সব কাজের নির্দেশ তুমি দেও মানুষদেরকে শুধু উৎসাহিত করা পিঠে মারানো এটা কি আমর না আহ্বান তাদের কাজ ধরলো আমর বিল করে কি মা হুকুম দেয় যে হুকুমটা পাইলে করতে কি হয় বাধ্য হয় তো যখন ক্ষমতার মাধ্যমে তারা দেশের মধ্যে বিজয়ী হয়ে যায় তখন তাদের হুকুম দিলে পালন করতে পারেনা তখন আর নেহিয়া নির্মিয়া নির্মূল কার মানে খারাপ কাজ গুলি কেউ সত্যি দিয়ে করতে থাকলেও সত্যির মাধ্যমে তার খারাপ দিয়ে কি করে দিতে পারে প্রতিহত করে দিতে পারে আর খারাপ কাজগুলি সত্যি মাধ্যমে তারা শক্তি না থাকে ও তো ইমান ধারেই দুর্বল কোন রকম মন দিয়ে চিন্তা করতেছে কিভাবে খারাপটা এই জিনিসটা তার খারাপ লাগতেছে মধ্যে কাটার মতো খালি বারবার কিনতেছে বিদতেছে এমন অবস্থা হইলে সে কি আছে দুর্বল ইমান আর যার বৃত্তির খারাপ কাজগুলি কাটার মধ্যে বি দেওয়া খারাপ লাগে না এ বৃত্তি কিনাই ইমানি খারাপ কাজ প্রকাশটা চলতেছে আল্লাহ না তার প্রকাশ্যে কিনতেছে চলতেছে না খারাপ লাগে না যে আমার হুকুম দিতে আমি তো কি করতে পারতেছি আমার তো কোনো জল জুল কেউ করতেছে না এই কারণে দিনের উপর যে আঘাত চলতেছে প্রকাশটা যে আল্লাহ না চলতেছে মুসলমানদের উপর যে নির্যাতন চলতেছে মুসলমানদেরকে যে বাড়ি ঘর ছাড়া করে দিতেছে সেটা তো তারই দেহ ছিল সব দেশের মুসলমান কারোর উপর আঘাত আসে না নাই এক দেহের এক অংশ আঘাত লাগলে দেহের বাহে অংশে অস্থির হয় না হয় না এখন দেহের কোন অংশের মেধে মুসলিম দেহের কোন আঘাত আসে না নাই এখন যার মধ্যে অস্থিরতা নাই নিজের সুবিধা আছে দেখা সে কি মুসলিম দেহের অংশ রয়েছে মুসলিম দেহের অংশ থাকলে তো মুসলিম দেহের এক জায়গার মানে জাগাত লাগবে জায়গা কি লাগতো কষ্ট লাগতো অস্থিরতা আসতো কারণ অস্থিরতা নাই এটার মধ্যে সেমান আমি খুব শান্তিতে আছি খুব আল্লাহ নুসরতে আছি খুব আল্লাহ সাহায্যে আছে খুব ব্যহস্ত অবস্থায় আছি খুব জান্নাতি পরিবেশে কি আছি হুডে কি তার দেহের অংশ না আঘাত করতেছে তার বদামালের কারণে না সে মুসলমান হওয়ার কারণে কি করবো সাহায্য করো আর কেউ এর উপর কারণ নবী সার আর কে তো মা দেখ করে সে তার গুনার ভোগান্তি ভুগতেছে সুতরাং তোমার এখানে কিছু করার তুমি গে থাকা এই কথা কেছেমরা কাজী নোহা দিন আল্লাহ দেয়াও কোন নবীর উপর আঘাত লাগলো শুধু আমি কি করবো না না এরা এই যে অস্থিরতা লাগতেছে তার কি আছে তার ইমান আছে নাকি নাই হাদিসমান এই নাহিয়া নিল মন কার প্রকাশ্যে কোন ব্যক্তির উপর আঘাত লাগাই এটা মারাত্মক নাল্লার নাফর মানে দিনের উপর আঘাত বেশি দিনের উপর আঘাতের পর আঘাত চলতেছে না চলতেছে না এখন আপনি আঘাতের পর আঘাত চলতেছেন করণীয় কি যে আঘাত করতেছে তার কাছে প্রতিঘাত করা কিনা উচিত না না ফরজ যেটা ফরজ ছিল দেহ করেছে কাফের সঙ্গে মতো হয় কাফারের হাসানের ব্যবস্থা করে এটা কি ইজ্জত ইসলাম কারণ হলো যে আমরা সাহবাহিকার তৈরি সেরে দিয়েছি সাহাভাবিক জীবন এর ব্যস্ততা ছিল জাহাজ এবং তাদের জীবন তলার ব্যবস্থা ছিল কি এটাই আর আল্লাহ স্থাপন করে দিছে কার জন্য যে আমার রাস্তার বাইরে কি করবে চলবে আজকে পুরো পৃথিবীর মুসলিমরা কোন পথে চলতেছে রসোলের এই পথে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 দিবেন। আরো বিস্তৃত ভাবে বিভিন্ন আছে হুজুর রসল কি করছে শুরু করছে তো রসুল সঞ্চন বলছেন যে বিভিন্ন ধরনের সন্দেহযুক্ত পেশা কিন্তু কি করে দিবা শুরু করে দিবা তুমি ও আখালতু আর জমি জমা ওস মুরগির ফার্ম করতেছ তারপরে মাছের কি করতেছ পুকুর করতেছ এই সমস্ত নিয়ে তুমি কি ব্যস্ত তোমার জীবিকার ব্যবস্থা হইলে এইগুলি দুনিয়ার এই সমস্ত হাবি জাবি হাঙ্কি জার্সি অথচ এটি অনেক ক্ষেত্রে ভালো অনেক উন্নত চাকরি ব্যাপার তাই না চাকরির ব্যাপার আল্লাহালিক আল্লাহাল তোমাদের উপর কি চাপাই দিবেন লাঞ্চনা চাপাই দিবেন ঝিও এমন জিল্লতি চাপাই দিবেন যে জিল্লতি তোমার কি করবে না সরাইবে না হাতটা তার ঝিও দিনে যত দিন দিনের দিকে কি করবা ফিরা দিনের কোন অংশটা সারণের কারণে চাপা দিয়েছিল দিনের দিকে অর্থাৎ সেই সময় দিন কোন জিনিসটা ওই ওই অপমানের সময় তোমাদের দিন কোন জেহাদ টাই যে এটা মধ্যে বেশি আগে গেল সে বেশি দিনদার যেটা থেকে বেশি সে কম দিন সেই পরিমান দিনের থেকে দূরে এলাকার দিনই কম মানে কি সালাতই কম চমই কম থাকবে। সময় আর বেশি দি ধীরে ধীরে এখন দিনে দিনে এগুলি বাড়ছে না কিন্তু বাড়ানোর কারণে দিনের সার্বিক অবস্থা কি আগেছে নামাজি তারপরে তবলিগি পিরের মুরি মাদরাসা এগুলি বাড়ছে না কমছে সার্বিকভাবে দিনের অবস্থা কি একেবারে অবনতি জাহাজিরা উপরের দিকে উঠছে না তলায় গেছে এগুলি বাড়লে উপরের দিকে না একটা তলাই লুকের লেগে এগুলি যে দিন রক্ষা হবে না কারণ এটাই যে সব কিছুর ওই মসজিদ যে শুভিশাল্লাহর নাম নেওয়া ধসায় দেওয়া হবে দফা যদি কি না থাকে তাহলে এখানে কি মসজিদ ডারে রক্ষার উপর মসজিদে বেশি বেশি জিকির করা একশো শক্তিশালী করা আসলো না সে দিনের থেকে দূরে থাকলো দিনের থেকে দূরে থাকলো সে এই সময় রসম বলেও গেছেন যে তোমাদেরকে সারা পৃথিবীর কাফের মুশেকরা খাবলায় খাবলায় আর থেকে যেমন খাবার রে কি করা হয় কিন্তু তোমাদের ভয় থাকবে না কাফের দিয়ে দিলে তোমরা কাফের দায় কি পাইবা ভয় পাইবা কি এর কারণে এই কারণে যে তোমরা দুনিয়ারে ভালোবাসা শুরু করে দিবা আর মৃত্যুরে তোমরা ভয় করবা অন্যদাম আহমদের রায়ের মধ্যে আসছে কারাহিয়া তো কুমিল্কিতা ভয় পাইবা যুদ্ধের ভয় পাওয়া আর মৃত্যুরে ভয় পাওয়া একই কথা মনে হইব যে অথচ যেটা হিটা কি করবে হবে ইউরোপের মধ্যে একসময় সিরোনা মুসলমানদের বিশাল বড় কি রাজত্ব কি এর কারণে আল্লাহ বলে যে কিতাল ফেরা দিলে এটি শেষ যায় আর তুমি বলো যে এই দানা থাকার কারণে সেই ডানা থাকার কারণে ছিল এবং সেইগুলির স্বয়ংক্রিয় ভাবে চলার বিশাল বড় বড় অক্রিয়া সম্পত্তি ছিল তাদের ভিক্ষাও কোন লাগে সে সব সহ সব ব্যবসায়ী মাদ্রাসাগুলির কারণে বলে ব্যবসায়ী ইচ্ছা রাখছে হয়তো কিছুটা শিক্ষা রাখছে কিন্তু শীতের রাখলো কি তলানি বন্ধ হইতে ডুব যে সেখানে কি বাদ থাকবো এরা থাকবে এবার কি হবে এদের উদ্ধারের ব্যবস্থাটা কি দফা করা ছিদ্রটাকে কি করা বন্ধ করা ছিদ্রতা না করতেছে এদেরকে কি করা নির্মল করা রক্ষার সঠিক উপায় আর এছাড়াও দেখতেছে আসলে সে নিজের ধোকার মধ্যে ফিরে আছে কি বাইরে ফিরে আছে সাঁতার কাটা এটাও দিনের একটা কাম রক্ষার কিন্তু কি হবে না রক্ষা হবে না প্রত্যেকটারে তার আপন স্তরে কি করতে হবে রাখতে যে সময় হলি ফারা ছিল মুসলমান ওরা ফাঁসে একটা দেশ ছিল ঠিক না অনেকে কিন্তু দিনের বিধান সমাজের মধ্যে পরিপূর্ণ কি করতে তারা প্রতিষ্ঠা করত বিচার ফেসলা করতে কি অনুযায়ী আল্লাহ দিন অনুযায়ী সেই সময় তারা ফোকা হয়ে কারাম বলছে যে সবাই জাহাজে না গিয়া কিছু মানুষ এই সমস্তগুলি কি করতো রাস্তান বাদ করে দাও বের দাও আমরা এগুলি মানুষের সঙ্গে করি প্রয়োগ করি বুঝে সেই জন্য কিছু মানুষ সে সময় কি করছেন এইগুলির মধ্যে থেকে গেছেন না বিষয়টা এমন না পরিবেশ নাই দিখা এখন কি এস্তেম্বারটা ফরজ হয়েছে না পরিবেশ আনন্দ খরচ হয়েছে যেমন বার্তায় ফিরেছিল তখনও সবাই এস্তেম্বাতের ভিতরে লাগে নাই লাগে পরিবেশের পিছনে স্বাভাবিকার জীবন কি নিকৃষ্ট কাজের মধ্যে দানি কাজের মধ্যে তাদের সময়গুলি ব্যয় হইতে পারলো যা তাদের সেকেন্ড গুলি ব্যয় হইতে পারলো মিনিট গুলি ব্যয় হতে পারলো ঘন্টা গুলি ব্যয় হইতে পারলো সপ্তাহগুলি ব্যয় হতে পারলো মাস গুলি ব্যয় হতে পারলো তাদের সম্মান ব্যয় হতে তাদের বাড়িঘর ব্যয় হইতে তাদের সন্তান করবানো হইতে আমরা কেন সেই কাজটার মধ্যে নিজেদের ঘন্টা নিজেদের মিনিট নিজেদের পয়সা নিজেদের সম্মান নিজেদের সন্তান ব্যয় হওয়াটা আমরা মনে করি কোথায় আমরা আমরা এটা যে বস্তু মনে করি সাহাবাইরম এই পর্যায়ের যে এরা করতে পারে আমরা এটা করতে পারি না ওরা কম দরজা বিষয়টা কেমন হয়ে গেছে কোন আমরা যেটার জন্য আরাম ভাবে সাহাবাইকারের দিন দিকে গেলো পরিপন্থী জিনিস ছিল আমাদের দিন কোনটা সাহবাহিক দিন কোনটা এ কিলো আমাদের দিনের পরিপন্থী এই জিনিসগুলির সাথে কি হওয়া ব্যয় হওয়া আর সাহবা কালামের দিন ছিল এই পিছনে নিজেদের জীবনটা কি হওয়া ব্যয় হল তাইলে একই জিনিস ওনাদের জন্য আইনে দিন ছিল আর আমাদের জন্য কি হয়ে গেছে দিনের পরিপন্থী হয়ে গেছে তাইলে আমাদের দিন আর সাহবাহিকরণের দিন এক হয়েছে নিছে কোন দিনের উপর আছে এখন তিনটা ঘরে দেখা হতো এই জন্যই আমাদের দিন শয়তানের লোকের কে না সংঘর্ষ বাজে না অথচ আল্লাহ রাবুল আলম স্পষ্ট বলছেন মকাবল আল্লিকা জাল না লিকুল্লি না আদু বামানি মিন সব নবীর জন্য অপরাধীরা আমি কি বানায় রাখছি শত্রু বানায় রাখছি কিন্তু আমরা নবতলা কাজ করি ঠিক নবীর তরীকে চলি ঠিক নাই নবী ঠিক অপরাধীরা আমাদের প্রতি খুশি দুনিয়ার অপরাধী আছে না অপরাধী মরে গেছে সব ওরা আমাদের প্রতি কি খুশি আমাদের কাজে সন্তুষ্ট আমাদেরকে তারা কি করে না কোনো বাধা দেয় বাধা না কিছু মনে করেনা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা কোন ভয়ের মধ্যে নাই আতঙ্কের মধ্যে নেই আছে কি ধরনের শান্তিময়ী কি হয়ে গেলাম শান্তি প্রতিষ্ঠা যেটা পারে নাই দিন পারেনি আমরা দেখেছি বদ্মিনা শিথিল হয়ে তো তারাও কি হবে শিথিল হবে কাপেররা চায় যে তুমি অস্ত্র না রাখো বদ্মালে কাপড় উলাও কাউ ফুল নাচ হাতে তারা যেটা চায় আমরাও সেভাবেই কি করতেছি চলতেছি তো আমাদের শত্রু হবে কেন আমাদের কুড়া মানে কি এই যে কি হয় আবার এই কি করে গরু রে কি করে দে না দেবেন আপনার কথা যখন শুনলাম দিবেনি আপনি তার গৃহপালিত আপনি যদি মুস্তাকল থাকেন আপনি যদি আল্লাহরেই মানেন আর না মানেন তখন সে আপনার এইগুলি দিব যে আল্লাহর সূত্র আপনাকে দিবে এগুলি আর ইমান তো এটারই বলা হয়েছে যে আল্লাহরে মানবে আর ওগুলো কি করবেন আসে মানবে না আল্লাহ রহমানে উদেরকে মানে এদের নাম কিনা ইমানের জন্যে আল্লাহ সত্রু রে যে অস্বীকার করবে আর আল্লাহ রেজে মানবে এই ব্যক্তি শক্ত হাতল কি করছে আর যে শৈতান রহমানে আল্লাহ সত্র সেকুন্ডিনাজ মুসলমান সেনা কাবার মাঝামাজি আদার কুলাসমিন্নার মারাত্মক অবস্থা এসে আমরা এই কৌশল রসুল দেখা যেতে পারলো না এই যাবেদা সাবে দেখা যেতে পারলেন না আমি আলাইম সাল্লা দেখা যেতে পারলেন কই সব যুগে আমি আমল ইসলামের শত্রু হয়ে গেছে সমাজের লোকেরা হয় নাই রসুসাল্লাহ ইসলাম বলার সাথে সাথে এখন আমরা ঠিকই সেই জিনিসটারই দাবিদার কিন্তু আমাদের কি নাই শত্রু নেই কন্যা আলহামদুলিল এমন ডিজিটাল যুগে এসে পড়ছি আমরা ডিজিটাল এটা শহীদিন শহীদিনের পথে হাঁটলে বদ্দিনদের সাথে কি রাখবো আসবেই বাকি সংঘর্ষের মধ্যে আমার সহায়ককে আল্লাহ আল্লা পথে শৈতানের পথে শুধু হাঁটবেই না শৈতানের পথে তারা যুদ্ধ করবে কিলু না কুম হাটাই ইয়ার দু কুম আতা যতক্ষণ তাদের ক্ষমতা আছে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে তারা ক্রিতাল চালা যাবে না শুধু ষড়যন্ত্র না শুধু চিন্তা শুধু মিডিয়া শুধু অর্থনীতি শুধু সংস্কৃতি না কিতাল তারা ক্রিতালের পিছনে থাকবে দিন থেকে কি করার জন্য ফিরানোর জন্য যতক্ষণ তুমি দিন দাঁড়াচ্ছ ততক্ষণ তোমার দিন থেকে ফিরানোর জন্য তারা অস্ত্র চালাবে না তুমি তাদেরকে আঘাত না করলে সে আর অস্ত্র চালাবে না হ্যাঁ আঘাত না করলে চালাবে না তুমি কি আগাত না করলে আল্লাহ করল্লাহর কথাটা ঠিক না তোমার ইয়ে দর্শনটা ঠিক আল্লাহ তোমার কি স্পষ্ট বলে দিয়েছেন যে তোমাদের দিন থেকে ফেরানোর জন্য তারা কি চালা যাবে এরপরে আপনার ব্যাখ্যার প্রয়োজন আছে এখানে আল্লাহ দিয়ে এপর ইমান দাদের তাদের ব্যাপারে তাদের এই জিনিসটাকে প্রতিহত করার জন্য কেটাল যাবে দিন থেকে ফেরানোর জন্য তুমিও কিতাল করো যেন সে নাকি না থাকে বাকি না থাকে অর্থাৎ তার যেন বাকি না থাকে তার সত্যি নিঃশেষ হওয়া তুমিও কি চালায় যাও কেটাল চালাইয়া যাও হ্যাঁ তোমার কিলোহম তুমি কিতাল করো ইউ হুম আল্লাহ তাদেরকে আজাদ দিবেন কি দিয়া তোমার হাত কিন্তু তোমার হাতটা কি ফলাম তাকু হুম বল্লাহ কিতালের জন্য তুমি যখন হাত ধারাই তখন কত কে করে দিব তোমার শক্তির যুদ্ধুর আছে শক্তি নাই কি শক্তি ওয়া তো নাকি রমিয়ন নিক্ষেপের শক্তি রিবাতুল খাইল নাকি যানবাহনের শক্তি এই শক্তি যুদ্ধুর সম্ভব তুমি অর্জন করে রাখো এই শক্তির বলে সে কি থাকবো ভিত থাকবো কি থাকবো বিতে থাকবো আর আল্লাহ শত্রুদেরকে ভীত সন্ত্রাস্ত বানায় রাখা এর একটা ফরজ এর একটা কি ফরজ আমাদের দেশে কি ভীত সন্ত্রস্ত না খুব ফখরের সাথে আছে এই ফরজটা আদে হইতেছে আমাদের দ্বারা আদে হইতেছে এক দুই যদি মারণ দিত তাহলে কিছুটা কি থাকতো বিতে থাকতো সে ভিতটা আছে একদিন কেউ যদি মারে তাহলে সে কি করলো ওদেরকে বিতো বানাইলো না বানাইলো না সে কি ইসলামের বাইরের কাজ করল না ইসলামের কাজ করলো আর দিনের উপর আঘাতকারীরা হত্যা করা এবং তাদেরকে ভিত রাখা এটার জন্য কি কোন বড় শর্ত আছে মালের উপর যদি আঘাত করে আমার মাল ব্যক্তিগত মাল কেউ জোর করে নেওয়া যেতেছে হাদিস স্পষ্ট আসছে যে এই ক্ষেত্রে তুমি তার উপকার দিও না বাদশার যদি সাহায্য করতে না পারে অথবা না করে অথবা যোগাযোগ করতে পারি নাই তুমি নিজে মারামারি করো আমি যদি মারামারি যায় তুমি সই যাবে ওরা যদি আমি মেরা ফেলি মালের ক্ষেত্রে নিজের মালদা সারদি রকিছিল অবকাশ ছিল এই ক্ষেত্রে সার মাদি মারামারি করে মালের উপর আঘাতটার যখন নাকি বরদাস্তা করা জন্য একাই কেউ মারামারি করা ওজু ওলাকা গোসল ওলাকি ওলাকা না তোমার ফাগির থাকলে তারপরে ঘি করব মারামারি ওজু থাকলে মারামারি করি তুমি আগে যদি নামাজি ঠিক কথাটা হো তাহলে এই আর বেনামাজি জানের এরপরে কি মালের পঞ্চম নম্বরটার জন্য যদি একে কেউ ধান দিয়ে দেওয়া যায় তাহলে দিনের উপর আঘাত আসলে সেক্ষেত্রে কি এক কেউ ধান দিতে পারবে না জান নিতে পারবে না নিতে পারবে না এর আগেই পারবে এবং সেখানে যান নিলে দিলে সে জান্নাতি হবে জান্নামই হবে জানি জানা যদিও নাকি আসকালকারীরা বিভিন্ন আসকাল করবে কিন্তু জান্নাতে চলে গেছে জাননাতে এখন তো পরিস্থিতির এমন চলতেছে উরা বাহাদুরের সাথে কৌরবের সাথে পুকরের সাথে সম্মানের সাথে চলতেছে আর আমরা বিলের মতো চলতেছি তাই না আমরা ভীত কাপড় সরে চলতেছি ইসলামকে জানলাম ভীত কাপড়ের সঙ্গে রান্নাব ধর্ম যেমা ওয়াহানুমা জাহুমাস আল্লাহ লারা এবং নবীর লুকি যে তাদের উপর কেকালের পথে যখন কারণে তারা কে ওয়াহানু সাহস হারাইছে দাঁড়ায় হারাইছে দাঁড়ায় থাকুন আমেরিকার চেয়ে বড় শক্তিশালী কোন পৃথিবীতে কোন রাষ্ট্র ছিল বর্তমানে ধেই আমেরিকা আর শুধু না আর তার লোক আরো এই সবগুলি মিললে বারো বছরে এদেরকে তলাই আসছে না ধীরে ধীরে আরো আগে বাড়ছে এখন ওরা শক্তিশালী বুঝবো আমেরিকা নিজে কি শেষ দুর্বল এখন সারা পৃথিবীতে সেখানে খেয়ে যেতেছে শুধু এক জায়গায় না আর বিভিন্ন জায়গায় এখন সে মেরে যেতেছে আসল শত্রু এলো আমাদের এই কাপের মাসে বিভিন্ন শত্রু দিয়ে হ্যাঁ আমাদেরকে কে দিয়ে রাখতেছে বোঝাচ্ছে ওই সত্রে ধ্বংস করা রাখতে আমি খেলা না করতে শেষ করে দিন দুইটারে ধ্বংস করে যায় আর এটার সামনে দাঁড়ান না কেউ শুরু করেছে রাশিয়া বাস্তব অবস্থা যারা জানেন আমেরিকার অবস্থা খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ খুব এরপরে তারা সামরিক বাজেট কি করছে কমাই খেয়েছে সামরিক বাজেটা কমা গেছে মরতেছে মানে তারা প্রতি মাসে কত জন্মতা জানেন আট থেকে দশ এক হাজার মরে সম্পূর্ণ হিসেবে ওরা এই পরিমাণ মরতেছে না ইলি ভাগতেছে থেকে শুধু এখানে আফগানিস্তান এ মালিতে সোমালিয়ায় সিরিয়ায় ইরাকে উগুলি মধ্যে বিশাল অঞ্চল নিয়ে যারা করে নিজেরা দেশ চালাইতেছে আমেরিকারা তো শক্তি দেখে শেষ করে না শক্তি রেখে গেছে নিজের ক্ষমতা নেই ধসটা শুধু দেখার বাকি এটা কারণ কবলনের পরেছে ইমানদারদের আমি ভিতর ডিম হইতো পারতো কবে নিতে নাল্লার হুকুম এলো একটা মুসলমানকে দেওয়া যাবে না আল্লাহর হুকুম আমরা পালন করবো চলে যাক চলে যাক দেশ চলে যাক চলে যা এটা করবো আল্লাহর হুকুমের দাম বেশি নেই একটা পৃথিবীর দাম বেশি দেশের দাম বেশি কারোর দাম বেশি আল্লাহর হুকুম তারা আল্লাহর হুকুম পালন করছে আল্লাহর হুকুম পালন করাতো তা আছে যারা শহীদ ইসী দিয়ে যারা যারা কবরে গেছে এরা কি এমনি স্বাভাবিক মৃত্যুতে কভারেজ যাইত না শহীদ না হলে লাভেছে কি তাদের কারণে আমাদের দেশের লোক মরে না কি কবরস্থানি গিয়ে দেয় শহীদ নেই শুধু কি মুর্দা আর হাজার দেশের কবরস্থানি গিয়ে দেয় সব কি সোহাদা মুর্দা নেই সব জিন্দা আল্লাহ আমাদের ওদের হ্যাঁ কি মানসম্মান ওরা কি সারা পৃথিবী এখন ওদের কি কি করতেছে ভয় পেতে আমেরিকা হ্যাঁদের কি করতেছে অবশ্যই ভয় পেয়েছে বাকি মুখে দিয়ে ভয় পেতেছে সারা পৃথিবী নিজের বদনাম ঢারো বেজ যদি ধারো বেশি মুখে কি উচ্চারণ করতে পারছে বাস্তবে আমাদেরকে ভয় পায় না ওদেরকে ভয় পায় ওদেরকে ভয় পাই দেখি তো সংগঠন কইয়া সারা পৃথিবীতে আমাদের বিরুদ্ধে জঙ্গির বিরুদ্ধে সবচেয়ে বেশি ভয় পাইকারে ধর আল্লাহ বলছে যে এমন প্রস্তুতি নেয়া রাখো যার দ্বারা আল্লাহর সূত্ররা কি পায় ভয় পায় আল্লাহ সূত্র আসলেও ভয় পায় কাদেরকে নির্দেশ কাফের পাশে অস্বস্ত না থাকুন এইগুলির বুঝ আমাদের মধ্যে না থাকুন এটি হচ্ছে কাফেরদের চাহিদা আর এই কাফেরদের চাহিদা অনুযায়ী আমাদের জীবনটা চলতেছে কাফের ভয় পাইবো এটা আমরা বুজুর্গ আল্লাহর দৃষ্টিতে বুজর্গ না কাফের দৃষ্টিতে আল্লাহ ধর্ষি কের লেখে আমরা দিয়ে এখন এটাকে কি বানিয়েছি সন্ত্রাসীটার কাজ এই দুই শয়তানের একটা বড় চাল যে অস্ত্র ধারে সত্যির বস্তুর ডারে কাদের খারাপ মানুষের খারাপ সমাজে প্রতিষ্ঠিত হয় আর নেকার শানায় এর বানিয়েছে নিরীহ তাহাদের কোন মূল্য নেই কোন মূল্য আছে আছে নাকি কোন মূল্য সমাজের হিন্দুর যুদ্ধ মূল্য আছে একটা হেরে মারতেছে যে মারতেছে পরিবেশটা এমন বানায় সাজছে না সারছে না তাহলে কি করছে সবচেয়ে বেশি ঘৃণী তো বানায় সব মুসলমান সমাজের মধ্যে কি সম্মান আছে সম্মান নাকিম নাকি দিয়ে দিব না করে আরেকজনে টেলিফোন করে দিয়েছে যে তোর বাড়ির ঠিকানা ওই তুই মুখ এলাকা তুই ধরছ মোজার দিবে স্যারে দেয় স্যারে দিতেছে আমার কিছু করিস না আমার কিছু করিস না এই যে রণজিত সিং না কম সিং যে বিশ্বজিৎ বিশ্বজিৎ এর রাস্তা ফলায় মারছে আওয়ামী লীগের ফলাফল নেই মারতে এদের রাস্তার ফেলায় পুলিশে মানলো এটার পক্ষে কি কোনো একটা কথা কীছে বিশ্বজিৎ এর মধ্যে শিবিরের মধ্যে পার্থক্যটা কি আওয়ামী দৃষ্টিতে সারা পৃথিবীর আমেরিকার দৃষ্টিতে এই পূজা মানুষের দৃষ্টিতে পার্থক্যটা কি হ্যাঁ হিন্দু আর হয়েছে মুসলমান হ্যাঁ ইসলামের নাম লাইছে এখন বর্তমান পৃথিবীতে দুষ গেছে মুসলমানদের কাছে দূষয়ে গেছে ইসলামের কি না বলতেছে সঠিক ইসলাম পালন করে কাকেররা সঠিকটা আর বেঠিকটা দেখা ও দেলামের নাম লিচে মুসলমান আর ইসলামের মধ্যেও কিছু একজনের সাহায্য করো আর একজনের সাহায্য করতে ইসলামের যে মুসলমান সে যেই দেশে হোক সে আফগানিস্তানের হোক সে হোক সে তোমার কি আঘাত লাগার সাথে সাথে আঘাতটা কারো ফুরেছে তোমারও ফুরেছি যে তার উপর আঘাত করছে তুমি তার বন্ধু বানাইতে পারো না সে তার উপর আঘাত করছে তুমি তোমার উপরে কি আঘাত করছি এই দেশ আমাদের কারণে তুমি তার বন্ধু বানাই যা বন্ধু বানাই না তাহলে তুমি কার দলে স্বামী কাফের দলে সানিল তুমি এখন তোমার তাদের মধ্যে ও মুসলমানের হবে না মুসলমান তার হবে না তার বিবাহ বন্ধন ঠিক নাই তার বউ ঠিক সে যদি মহিলা হয়ে থাকে তার স্বামী কি না এমন কাফের কাফেরে না কি শুধু তারা বন্ধু বানাইছে না মুসলমানের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করতেছে সাহায্য করতেছে না এবং চুক্তিও করতেছে সাহায্যের যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে তোমাদেরকে কি সাহায্য করবো এমন পটরা পট জায়গায় এখন আমাদের বৌদ্ধা করে দেয় শিয়ালের কাছে তো আর মারাত্মক মারাত্মক না এমন বল দাঙে আমরা যদি কাসের তুই ইস্তামটা প্রতিষ্ঠা করে দে আমরা তো কি করতেছি না আল্লাহ উদ্দূর বিখারি হয়ে গেছে আল্লাহর দিন আল্লাহ শত্রু দিয়ে আল্লাহর দিনের আল্লাহর নামাজ রোজার সৈদার যে আমার যেহেতু শরীর সৈরিদার ব্যবস্থা বিরোধে আমার যেহেতু রোজাদার আছে না রোজার বিরোধের ব্যবস্থা বিরাধে আমার যেহেতু হুকুমকে মানতেছে না তারা একটু বিরোধে আমার হুকুম না মানায় আছে আল্লাহ নির্বাচনী ক্ষেত্র হয়ে গেছে জনগণের কাছে গিয়া শুধু জনগণের কাছে না শত্রুর কাছে আমরা কোথায় ফুলিমাশা ওরা না বাঁচলে আমরা বাঁচব না ওরা মাইলে আমরা কে যাবো মে তমকে কাপের মশ ওদের গোলামরা ওরাও না ওদের করা। ওরা অনুমতি দিব ও দিনের কাজ করবো আর যেই দিনের কাজের ব্যাপারে ওরা বাধা দিবো সেটার দাবির কাছে ওরা যে নামাজের অনুমতি দিয়েছে নিষেধ করতে ছিল সেটার থেকে এমন বিরত থাকা থাকম শুধু আমি তো বিরত থাকবো আর যথাসম্ভব তাকুয়ার সাথে এটার থেকে বিরত রাখবো পরেজগারের সাথে যে যদি কেউ সাথে সংশ্লিষ্ট হয়ে যায় সর্বোচ্চ চেষ্টা দিয়ে ফিরে রাখবো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 ভবিষ্যতে কোনো আশা আছে না জানি এরা মাইক দেয় এই ভয়ে শুধু এই আল্লাহ থেকে কি করেন বাকি কোরআন একটা ঘোষণা যে ইমানদাররা করতেছে কার পথে আল্লাহর পথে আর কাকের করতেছে কার পথে শয়তানের পথে এই জিনিসটা একেবারে চলো মান কেমন পর্যন্ত কোন সময় কি করবো না কমাইব না এটা না তাদের ব্যস্ততা থাকবে কিনিয়া কিতাল নিয়ে ব্যস্ততা থাকবে কিনিয়া খাইতে নেই হৈরুল করুণের ছিল হৈরুল করুনের কেমন পর্যন্ত কি মানে আমাদের সবাই হৈরুল করুনটা ধরে রাখবে না কিন্তু হৈরুল করুণের একটা আমল একটা টুকরা একটা দলে কি রাখবে তাদের কাজ কি কি রাখতে কেতান একটা জমাত পৃথিবীতে এখন আসে না নাই আল্লাহ এই বিজয়ী অন্য নামল কইরা ধীরে ধীরে মারা গেল সেহকে যাবে জান্নাতে যাবে কিন্তু জান্নাতে গেলে জান্নাতের কোন ভিআই পি মর্যাদা করবে না স্পষ্ট বুখারের রে মধ্যে আছে যে জান্নাতের মধ্যে মর্যাদা কয়রা একশোটা র্যাঙ্ক কয়টা হোক যেহাদ সারা যদি সে যায় ওই র্যাঙ্ক এর দ্বারে কাছে দেওয়া যাবে না সাধারণ নাগরিক হইব হ্যাঁ ওই সাধারণ নাগরিকদের মধ্যে কেউ বেশি দনী কেউ কম দনী এমন না। কিন্তু কি কোনো ভেআইপি দাদা এমপি মন্ত্রী সচিব কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল এই সমস্ত কোন কি নাই পদ নাই পদি কারণ কে রসুল বলছেন যেই মুজাহিদের ঘোড়ারে কাইটা ফেলা হয়েছে যার রক্ত ধরা দেওয়া হয়েছে সে সবচেয়ে বড় মার্যাদা মানে তার দুনিয়ার কোন সুবিধেই সে পায় না হোসেন রাজি আল্লাহ জান্নাতের যুবক না। কিশোর সন্দারে কি কারণে রসুলের নাতি হওয়ার কারণে না নিজের আমলের কারণে আমলটা কি ছিল দুনিয়ার মধ্যে রাজত্বের গেছে ইসলামী খেলা প্রতিষ্ঠা না কি করছে আল্লাহ দিনের সামান্য আঘাত সহ্য করতে না পাইরা এটার জন্য নিজের জীবনটা উদ্ধার করে দিচ্ছে অন্যরা তো আরো বড় আঘাত লাগলো দিনের উপর এভাবে উদ্ধার করে দেয় না সামান্য আঘাতের পরে নিজের জীবনটা কি করে দিছে উদ্ধার করে দিছে আপনার ফুলারে যদি তুমি মারে তারে সামান্য আঘাত করলে আপনার দিলের মেদে করা কষ্ট লাগবো আমার দিলের মধ্যে কষ্ট লাগবো আমি সাহায্য করবো তার কিন্তু সে সময় ইয়াজিদ বা তাদের লোকদের দ্বারা ইসলামের যে কিছু ক্ষতি এই কিছু ক্ষতিটাই তার কি হয় সহ্যের সীমার বাইরে চলে গেছে সে সময় কি ইসলামের প্রকাশটা বেরিয়ে আল্লাহ হুকুমদারে রোহিত করে দেওয়া হয়েছিল কাছের মাসে হুকুম দিয়ে দেশতা লাগতেছিল তারা হয়ে গেছিল প্রকাশ্যে করে না ফরমানি শুরু করে দিয়েছিল না কিছু ত্রুটি কি শুরু হয়ে গেছিল হয়েছিল না এই ত্রুটির উনি কি করে নাই সহ্য করে নাই সহ্য না করতে গিয়ে নিজের জীবন নিজের পরিবার জীবন সবার জীবন কি দিয়েছেন শেষ করে কিন্তু দিনের সামনে কিছু বড় কিছু মনে এই যে তার কুরবানিটার কারণ আল্লাহ আওয়ামী লীগের ক্যাডারেলেই কি সম্মান হয়ে যায় জান্নাতের যদি সর্দার হয়ে যায় কি সম্মান হয়ে যাবে এখন হোসেন রাজা আল্লাহ এই পথে যদি কেউ নিজের জীবন বিলাই আছে উচ্চর্গের তার সম্মানটা কি কম মাদি আহ করবেন না এই বিচেস ক্যাডার গুলি রে কিন্তু হ্যাঁ ক্যাডার হয়ে আসে রে কে হয় কি হয় একটু বড় পথ পায় একটু কি পায় ছোট পথ পায় নাকি সবগুলি কে গেছে ক্যাডার হয়ে গেছে এক পরীক্ষায় কাজ তারা পরাজিত হয়ে গেছে তাদের সময় তাই না এখন সেই রুম পারস্য পরাজিত হয় না কিন্তু কি এই ক্যাডার বাহিনী একটা আছে তো আছে তো এবং এই ক্যাডার বাহিনীর হাতে দুনিয়া আবার কি হবে আমাদের বড় কিছু না হোক কিন্তু আমি কে হয়ে গেলাম সামিল হয়ে গেলাম বুঝার শুনে আমাদের কাজটা হলো সামিল হওয়া সামিল হওয়ার ব্যবস্থা নাই সামিল হওয়ার ব্যবস্থা অনেকগুলি ব্যবস্থা আছে চৌচল্লিশটা ব্যবস্থা আছে সামিল হওয়ার শেখ আব্দুল্লাহ আজ্লা বলছেন যে কোন এলাকা এই কাজটা প্রতিষ্ঠিত করতে হলে চারটা দাপ্পার হতে হয় কয়টা দা প্রথম হচ্ছে তারপরে হলো কি প্রথম হিজরত তারপরে তারপরে তারপরে কি এটা এখন আমি যে স্তরে আছি সে স্তরের কাজ যদি আমার তার আঞ্জাম পাইতে থাকে তাহলে আমি ওই বাহিনীর ভিতরে গিয়ে গেলাম না সামিল হয়ে গেলাম না ওই বাহিনীর ভিতরে সামিল হলাম আমি সেই সুযোগ সুবিধা সব কি করবো আমি সমানি এই অবস্থা যেমন মৃত্যু হয়ে যায় ইমানিজর করছে এরপরে জাহাদ শহীদ হইসে এই জাহাদ শরীফ হার পরে সে স্বাভাবিক মৃত্যু বরণ করুক অথবা সে কাকের আঘাতে কি হোক শহীদ আল্লাহ দু দিবেন এর জন্য মহান পুরস্কার কি সাব্যস্ত হয়ে গেছে বড় পুরস্কার সে কি করবে পায়ে ফেলবে শহীদ একেবারে গলা কাটাই হওয়া যা এটা আমার না না শেষ হয়ে বৃষ্টি বেশি মর্যাদ পথে উঠার পরে একদিনে তাড়াতাড়ি সরিয়ে দিয়ে গেছে আরেকদিন থেকে অনেক আরো কাজ ফিরে তারপরে সরিয়ে দিয়েছে মারা গেছে মর্যাদা বেশি দীর্ঘদিন থেকে যে গেছে কারণ সেদিনের সময় জন্য জান্নাত কি হয়ে যায় পজিব হয়ে মাঠে থাকা কিসের মাঠে মারামারির সময়টা এক সেকেন্ড দাঁড়ায় থাকা সাহিত্য বাদে বেশি বুঝল যেকোনো জায়গায় দাঁড়ায় থাকুন মারামারি চলতেছে যে কোন সময়ের লিখ গা মেরে দিতে পারে বোমা পেয়ে মেরে দিতে পারে ষাট বছর এবার চেয়ে বেশি খুঁজির এই অংশটা আমাদের জীবনে এমন একটা অংশ দিনও তো আসেনি বাকি না আসলো ওই জন্য আগে তিনটা কি আছে স্তর আছে সেটি স্তরের মধ্যে এক বস্তা মাটি ফালাইছেন এই মাটিটা কি বিল্ডিং ফালানো বানানোর কাজে লাগে না লাগে নেই আপনি মাটি দিয়ে কি পুকুরে তলাই ফিরে গেছে আর এই পুকুরে নিচে যদি না পড়তো এইভাবে না পড়লে বিল্ডিং দিতো এই জন্য এখন যে কাজ আমার যদি পুকুর এখন গভীর বিল্ডিং বরং ওই আগেরটার কদর কি মক্কা বিজয়ের আগে যারা যুদ্ধ করছে আর মক্কা বিজয়ের পরে যারা করছে আল্লাহ বলতেছেন দুদলের মর্যাদা আগের আগেরওয়ালাদের মর্যাদা বেশি যারা যুদ্ধ করছে কফিগনিমত পাইছে আর মাদিয়ান যখন দখল করেছে পুরা পার রাজধানী পেয়ে গেছে গাছ দখল হয়ে গেছে লক্ষ কোটি স্বর্ণ পাইছে শুধু স্বর্ণ মুদ্রা নগদ স্বর্ণমুদ্রা দেড় লক্ষ ওই সময় কষ্ট বেশি ছিল ওই সময় কষ্ট ছিল কারণ জাহের সফলতা কম থাকলে কষ্ট কি হয় এই যে আগে বলছিলাম যে কষ্ট যার তো বেশি মর্যাদা কি বেশি এই ঘোষানো যে থাকবে তার মর্যাদার সিকে থাকবে আফগানিস্তান এখন চালু হয়ে গেছে গা আমাদের দেশে কেউ নেই চালু হয়ে গেছে আমরা তাদের সাথেই না তাদের থেকে ভিন্ন সারা পৃথিবীতে কিন্তু এক ধারায় যে কাজ আছে কাজটা যদি আমরা আগে যাই ওরা অটোমেটিক শত্রু কি হবে আপনি শত্রুর বুকে দিয়ে মারতেছেন আমি যদি ওই শত্রুর পিঠে দিয়ে মারি আপনার উপকার করলাম না করলাম না কথা তো কি কাকের মসজিদ গুলি কি করা আমাদের শেষ করা ওরা যে পরিমাণ দুর্বল না হবে যে পরিমাণ শেষ না হবে যে পর্যন্ত সেই পর্যন্ত স্থানটা কি প্রতিষ্ঠিত হবে না এই ওরা ওদেরকে মারতেছে আমাদের ওই টার্গেট নিয়ে কাজ করে এখন আমরা সরাসরি তারা কি করতে পারতেছি আঘাত করতে পারতেছি কিন্তু তাড়াতাড়ি হবে না তাহলে অর্থনীতি সমৃদ্ধির কারণে তো ওখানে তারা অস্ত্র ভালো হইতে পারতেছে হতে পারতেছে সন্ধ্যা পাঠ পারতেছে যদি ইডি না থাকতো দেশের মানুষের কামড়া কামড়ি করতেছে আমাদেরকে আগে হন্দে আর তো তোমার দেরি করতে যেখান দিটা দুর্বল করতে পারবো সেখানে গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ সবকিছুর চেয়ে বেশি গুরুত্ব সেই হিসাবে আমাদের আগে আসা উচিত এই বিষয়ে যে আইলএম আছে এই আইলএম অর্জন করার দরকার যে কাজটা সেই কাজের জন্য যে মুিমাত আছে সেগুলি কি আছে মানে সে কাজটা আদায় হয় না যেগুলি ছাড়া সেগুলি কি আছে কেতালটা ফরজ কেতালের জন্য উপজি এলেন কেতালের জন্য অন্যান্য কাজগুলি যেমন হিজরত এইসবগুলি কি খরচ হয়ে গেছে সবগুলি কি হয়ে এইগুলি এই গুলি ছেড়ে দিয়ে যদি অন্য কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে সে আমর বাদ দিয়ে গাইরের হাম ফরজের মধ্যে গাইরে হাম কাজের মধ্যে কি করলো লাইক গাড়ি সে শয়তানের ঢোকাই পেরে গেছে দেখতে দেখা যাবে সে মসজিদে অথচের মধ্যে দিয়ে হাঁটতে হাইটা পায়ের মধ্যে ফুসকা ফেলাইতেছে এর দ্বারা ফরজা দিয়ে দিতে আরেকজনের সৈজদা দিয়া মসজিদ্দে নবুমির মধ্যে পেরে উঠেছে এর দ্বারা কি দিতেছে গুনা হতেছে বাস্তব হই জানা কোনটা দেবেন আপনি বাস্তবে হরজি দিয়েছে হরস কাজটা আদায় কি হইতেছে না ছিলেন না আমাদের এই জিনিসটা খেয়াল করা উচিত ব্যক্তিগত আমুল গুলো আমাদের কি হওয়া উচিত উন্নত হওয়া উচিত আমাদের কোন হারাম কাজ না হয় আল্লাহর কাজ না হয় এটা শর্ত না কিন্তু যেহাদের জন্য অন্য কোন হারম কাজ না থাকা এটা শর্ত না এটা ফল পাওয়ার জন্য বেশি উপজুগি আচ্ছা একজনের নামাজ পড়ে কিন্তু সে কি বলবেন আপনি যে তুমি যখন ঘুষ খাও আর নামাজে মসজিদ আয়ো না এটা না এটা কইবেন যে তুমি যখন নামাজ জাহাদের ক্ষেত্রে আপনি কি বলেন তুমি যখন কি করো বদমল ছাত্রছোনা তাহলে জাহাদের ক্ষেত্রে না না যখন তুমি ঘুষ কোলে কি করতে পারো না তুমি কি দিনের পথে তুই কি দিনের বিরুদ্ধে চলে যাওয়া হলো না তুই তোর জানো তুই এই পথে যখন আসতো তুমি সংশোধন হয়ে যাও করতো আমাদের আমাদেরকে বুঝে আমি হামলা